أن سيدنا محمد صلى الله عليه وعلى هانيه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فإن استدل الحديث كتاب الله واحسن الحديث لمحمد صلى الله عليه وخير الامور عواصمها وشرر الامور محدثاتها وكل محدث بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فبسم الله تصدينا الى الشيخ امامنا الحافظ قدح حبيس محمد بن ايسبي سوره الترمذي الله وبارك اللهم فانعئ ونهي اوذ منهم امين আলোচনা গতকাল কে বিষয় আর একটা বাব কায়ম করতেছেন এটাও বা এবং বাবে দুই এর তাতে মা যে কথাগুলো বলছেন ব্যাপারে কিছুলাফ হজরত জিব্রাহ আলহ সাল হজরত নবী করিম সাল্লামকে আমলি ভাবে দুই দিন পর্যন্ত এবং সেব্রাহ নামাজ থেকে আরম্ভ করছেন কারণ আগে বেতলাসে পড়ছিলেন জহর থেকে আরম্ভ করলেন দ্বিতীয় দিনের বিষয় থেকে আর পড়ালেন আর দ্বিতীয় দিনে পাঁচ নামাজ পড়া অগার আখেরি অব্দ বলতে আখেরে অস্তাহাবের ব্যথ করলেন কথাটা মনে রেখেন সামনে কথা আসবে এটা শুধু আগে অথচ হলো আসরের নামাজারের আগ পর্যন্ত আর আসরের এর কারণ হলো যে শুধুমাত্র যেমন এশার নামাজের ব্যাপারও সেটা আসতেছে যে কোন ইতলাফ নেই থেকেই জহরের নামাজ শুরু হয় এর মধ্যে কারোর কোনহরের অধ্যে ইতলাফ আমি কালকে তোমাদের বলছি শুরু এবং আসল রক্ত কি হয়ে যায় শুরু হয়ে যায় আমাদের সাহেব এবং তাদের এ হলো সেবাইনের মশলা হলো যে আসরের অনেক শেষ হইয়া দ্বিতীয় মেশালের শুরুতে হল সেইতলা অর্থাৎ জোহরের আখির অতের যে একেরও সেইতলা আসরের অত্তের কতটুকু खुलासा हल गलिया गुरह কোন শেষ কখন হয় সালাসা এবং मसल केफा के उभयम आकाश कलो धारण कर रंग तीबे रक्त शेष है আর এসার রক্ত হলো তাহলে আর আমাদের পরে তারপর ইহা খতম হওয়ার পরে এসার রক্তার ইনাই অতলাফ মশলাক হলো এখানে ষোলসোল এটা হলো এবং তাহলে দেখা গেল জাহানাবের মশলা খুলো যে এসার ও ষোলো হওয়া থেকে নিয়ে আগ পর্যন্ত এসার রক্ত থাকে লাইল। এটা হলো মোস্তাহা বক্তব্যে এখন আমি কিছু দালায়াল তোমাদের সামনে পেশ করি জোহরের ব্যাপারে আমি দালায়াল তোমাদের সামনে আইমা সালা দালায়াল তো সব এখানে পরেই কি মারুহানিবাহ আল্লাহ যে দ্বিতীয় যে রওয়ায়ত যার উপরে আমাদের এলাকায় ফটুয়া সেই দ্বিতীয় দলিল আমি তোমাদের তিনটা দলিল পেশ কর্মতলাফ নাইহাজা দালাইলের এখানে পেশ করার প্রয়োজন নেই যতটুক দরকার সেটা বড় এটাহাই অফের জন্য হাত করার দেওয়া হয়েছে এখন এই সাফাক যখন নাকি গায়েব হয়ে যাবে তখন মাইগ্রিমের রক্ত শেষ হইয়া এসা রক্ত আরম্ভ হল এখন সাফা কাকে বলে এই সাফাখের মধ্যে এমামাহাবু খলিল আহমদ ওনার কর হলো এই যে সাফাক বলে সাফাকে আহমার অন্যদিকে অন্যদিকে এই মুবার এরাও এমাম এবং নাহ বড়ো বড়ো এমামেরা এবং দিঘার যখন নাকি সাফাকে আহমার এবং শাখাকে আবিয়াজ উভয়টাই গায়েবা যায় তখন মাধ্যমে শেষ হয় এসব অর্থ এবং দালালের দিক থেকে এই বিষয়টা আহ মশলার ভীষণ এই জন্য যে সাঁাক দ্বারা মুরাদ যে সাফাকে আমার কারণ এখানে পশ্চিম আকাশ তো পশ্চিম আকাশ যখন গায়ে ভয়া যায় তো পশ্চিম আকাশ গায়ে ভয়ে মানে অন্ধকার হয়ে যায় এটাই তো দেখা যায় না কিছু তো সে কখন হয় যখন লালির পর সোফায় দিয়ে হয় তারপর যে মাঘরে বেরত শেষ হয় কখন যখন নাকি ওফুক কি হয় কালো হয়ে যায় শুভ ওফু কি হয়ে যায় পশ্চিম আকাশ কালো হয় তো পশ্চিমা কাশ কালো কখন হয় যখন সাফাকে আহমার এবং এরপর সাফাকে এর দ্বারা উভয় মুরাদ এবং এহতিয়াতের তাকা দাও এইটা এহতিয়াতের তাকা দাও এইটা যে যদি কোনো ব্যক্তি এমন হয় যে সফাকে আবিয়াজ নামাজ পড়ে এসার নামাজ আর যদি ও সময় তো রক্ত হয়ই বাকি বলেন সাফাকে আমারের পরে সাফাকে আবিয়াজেও শুরু হয়ে যায় তাকে সাফা কে যদি নাকি পরে নামাজ পড়ে তো আমাদের নিকাটে নামাজ পায় যে পর্যন্ত পড়া সুলুস সোলুসাইল কতটুকু হয় তিন মেদিনের মধ্যে মুস্তাক বাঁচবে প্রায় পনের ধৈব আর কৌলির রে মধ্যে আল্লাহ রসুল সালাই বলছেন যদি নাকি আমার উন্মতের উপর সাপ না হইতো তাহলে আমি আমার এই নামাজ কেশা নামাজকে ষোলো লাইল পর্যন্ত বিলম্ব করে পড়তাম আল্লাহবাবের রায়তুর সবাই বলেন যে ষোলসের লাইন পর্যন্ত এসার নামাজ করে পড়া মুস্তাহাব আলবতা এক রেওয়ায় এখানে রেওয়ায় তিনবিধির মধ্যে আসছে যে জিব্রাহ যে নামাজ পড়ালেন আবার আল্লাহুল সালাই এর কাছে একজন সাহাবাহ আমাদের রক্ত সম্পর্কে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল বললেন আমাদের সাথে দুই দিন পর্যন্ত এখানে থাকো এবং আমি দুই দিন নামাজ পড়াই দশ লক্ষ তুমি লক্ষ্য করো সেখানে নামাজ পড়ানোর সুবর এই তিন মেদিনের মধ্যে আসতেছে এই রায়ের কারণে এমাম শাহী বলতেছেন নামাজের নামাজের মজুয়ী রা হয় তাহাবি রায় রায় হাত্তা জাহাবা আহমাত্রের অধিকাংশ নামাজ পড়াইলেন এবং তখন বলছেন যে আল্লাহ রসুল যখন মসজিদে আসছেন তখন মসজিদে অবস্থানরত সাহাবায় কেরাম নামাজের ইন্তজার যারা করতেছিলেন তারা নাম ও তখন ঘুমাই গেছে मगर मामुलिसमे नाम जीत रसुल সাথে এ হল মোটামুটি আমরা বুঝলাম বিষয় এখন এরপর কিছু মসজিদ কথা সামনের আবহাওয়া গুলার মধ্যে বুঝা চলেন জব নেই কওলা আমল জবের দরকার নেই কওল্যের উপর আমল আমাদের আঁকা বেরিন রা আমাদের আঁকাবেরহিন রা কথাই কথায় তাদের রোঝা নেদেই এবং এটা কত দলাইলের দিক থেকে আমরা বলি যে ওই যে দলিল আছে ওই দলিলের হেসিয়াতে বলি আর ওখানে যে রেয়াত করছেন করছেন হয়তো এইটা বলতে পারি এই জন্য আমাদের জোহরের দুই মানে মিসাল পর্যন্ত যে দালাইল এটা দালাল বা হাইসিয়াতে দালাইলি মিসলে আউল পর্যন্ত দালালের তুলনায় কম জোর ইকর জি দুই দিন পর্যন্ত জি এবং এন্দাল বাইত বাইতুল্লাহ কাছে এর দ্বারা অর্থ হলো যে বাইতুল্লাহ যে দরওয়াজা আছে দরওয়াজার ডান পাশে এখানে যে কি আছে ফিতা এটা অল্প তো সায় যখন নাকি অফতল এসতে হয় সূর্য একেবারে বরাবর হইয়া যখন নাকি যে সায়া যখন ফাওরান যখন নাকি একটু জাওয়াল হয় ওই টাইমে যে ছায়াটা হয় সেইটাকে কি বলা হয় মিসরা সেরা কারণ আরবের মধ্যে তখন ছায়া আসলি এতটুকুই হয় এই হেতবের বলা হইছে এ더라 ছায়া আসলি বুঝা জি সুম্মা সল্লাল আসরা হিনা কান কুল্লু শাইইন মিছলা যিল্লিহি সুম্মা সল্লাল মাগরিব হিনা ওয়াজাবাতিশামসু ওয়াজাবাত আইগারাবাত বরুকাল ফজলের অর্থ হলো সবের সাদেক যখন নাকি হয়ে গেল তুলো হইলো এবং রোজাদারের উপর খানার টাইম শেষ হয়ে গেল জি এখানে দেখো মাগরিবের গতকালকেও যে টাইমে পড়াইছেন আজকে সূর্য ডুবতেই পড়াইছেন এর জন্য এমাম শাফি রহমতুল্লাহ এর একটা কল আসছে যে মাগরীবের অক্ত থাকে সূর্য ডোবার থেকে নিয়ে পাঁচ রাকাত নামাজ পড়া পর্যন্ত এর বেশি আর থাকে না এই হাদিসের দ্বারা মানে ইয়ে কৌলে মুফতাবি নেই এমাম শাফিকা এমাম শাফিবীর মুফতাবি কল বলছি বাকি এখানে কি জব হবে এর জব হল হজরত জব্রাহল আলাইসাল্লাম অক্ ইস্তাহবাবের রেয়াত করছেন কারণ মাগরিবের নামাজ মাগরিবের নামাজ তাজিল করে পড়া মুস্তাহাবের মধ্যে কাউর ইখতলাফ নেই জি এখান থেকে কাবলিকের তাও গতকালকে দুইটা জব তোমাদের দিছি যেখানে হয়তো কী বলা হয় যেমন নাকি আম্ব সাহাবে কিন্তু উপর যে ওক্ত মোতায়েন ছিল ঠিক এই বা হাইসিয়াতে হওয়ার ইয়ানি মিকাতের একেবারে মোকাররারা ওক্তের হাইসিয়াতে তসবি দেওয়া হয়েছে অথবা যদি নাকি মজমুই হেসিয়াতে দেখা হয় তাহলে আকসার অর্থাৎ চার ওক্ত নামাজ। امبيه صادقي ان اوپر ضروری فرض ছিল شیعه তবারে বলা হইছে جی وفيل باب يان ابي هريره تو اخبرني حسين بن علي بن حسين اخبرني وابن كيسانا عن جابر بن عبد الله عن رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره فذكر نحو حديث اباصمي ما لم يذكر فيه لوقت العصر بالامس فحدث جابر في المواقيت فذكره هو عطاء ابن ابي ربيعه عمرو عن جابر بن الله عن النبي صلى الله عليه وسلم نحو حديث وحبيب بن عن النبي صلى الله عليه وسلم আমাদের একটা শুরু আছে শুরু টাইম আছে ও আখেরা নামাজ একটা শেষ টাইমও আছে এর দ্বারা বোঝা গেল যে ইন্না সলাতা কানা তাল মিনী না কেতাব এরই অজাহাত অর্থ হলো এই যে নামাজের একটা শুরু আছে টাইম মোতায়েন আছে শেষ একটা টাইম মোতায়েন আছে এই হাদিস দ্বারা একটা বিষয় আহনাফের ভীষণ তাইদ হয়ে গেল সেটা হলো এই যে আহনাফ যে জমাবাইনা সলাতাইন হাকি কাতারের কায়ল না বুঝে জামাবাইন সলাতাইন হাকি কতের কায়ল না কারণ কোরআনে পাকের মধ্যেও আসছে এবং হাদিসের মধ্যেও তার ওয়জাহাত আসছে বাকি হজের সিজনে হাদিস সবরা আরাফার ময়দানে জামাবাইন জহরি জামাবাইন জহরি আল আসরি আর মুজদালেফার মধ্যে জামাবাইন মহরিবল এসা এই যে এখানে জামাবাইন সলাতাইন এটাকে আহনাফ কি বলে জমে হাকি কী বলে কথাটা খুব ভালো করে বুঝো সামনে এই প্যাশ তোমার সহজ হয়ে যাবে প্যাশ থাকবে না এই দুই নামাজ যোহর এবং আসরের জোহর আরাফার ময়দানে আর মাগ্রিব আয়সা মুজালেফের ময়দানে জমার দ্বারা জমে সৌরে মুরাদ না আহনাফের নিকট এখানে জমে হাকিফী মুরাদ আলবত্তা আরাফার ময়দানের জন্য জমাবাইনা সলাতাইনের জন্য আটটা শর্ত আছে কটা শর্ত আছে আর এর মধ্যে একটা শর্ত হলো এমাম আমের এমামতি হওয়া চাই যদি সেইটা হয় তাহলে তো মসজিদে নামিরাজরা নামাজ পড়বে জামাবাইন সলাতনাল হানাফি ও জাহেদ কিন্তু যদি সেই শর্তে আউ্বাল ফৌত হয়ে যায় তো হানাফের কল হল তখন যেহেতু শর্ত ইজা ফাতাল শর্ত ফাতাল মসরুফ লহাজা জোহরের টাইমে জোহর আসরের টাইমে আসর পড়বে আর মুজালেফার মধ্যে জামা বাইন মগরিব এসার মধ্যে আমের শর্ত নেই আহনাফরায় এখনো আমরা জামা বাইন হাকি কত করি এখন তোমার ইস্কাল হতে পারে যে আরাফা মুজদালেফার যে রওয়ায়তের দ্বারা হাদিসের দ্বারা আমরা কি করি জমে হাকিকে মুরাদ নিচ্ছি তো কোরআনের আয়াত কেতাবা মৌকুতার আয়াতের খেলাফাজে মসল না আর হাদিসের মোতাবাতের যদি হয় তার দ্বারা জায়দা তালা কেতাবিল্লা সেই পড়ে গা এবং সেটা কোরআনের ভিত্তিতেও বলে এই হাদিসের দলিলের ভিত্তিতেও বলে এবং এর জন্য আলাকসে সে আছে যেমন তোমাদের একটা করিনা আমি বলে যেখানে যেখানে জমা বাইনা সালাত হাদিসের মধ্যে আসছে কোথায় তুমি পাবা না। যে ফজরে আর জোহরের নামাজের আল্লাহ রসুল জমা বিনা সাল্লা কোথায় পাবা না যে আল্লাহর রসুল আসরে এবং মাগরিবের জমাবাইন করছে। বুঝে আসছে আল্লাহ রসল কোথায় জমে সুরি করার গুঞ্জায়স আছে আর বাকি টাইমে জমে সুরি করার গুমজায় বুঝে আসছে যেমন আসরের টাইম যদি তুমি নাকি জমাবাইনে সালাতাইন সৌরি আহনাফের মাসলাক এর অর্থ যে মাসালাম এক অক্টহরের নামাজ একেবারে আখিরি অক্ পড়বে আর জোহরের অক্ত টাইম শেষ এর মধ্যে আসর অক্ত শুরু হয়ে যাবে আসরের টাইমে আসরের নামাজ পড়বে কেন যখন নাকি এই টাইমে করবে তলে তো সূর্য ডুবার খানে পড়া লাগে আর সূর্য খানে এটা হলো নামাজ অক্তে মক্রু তেহরিমি লেহাজা আল্লাহ রসুল থেকে সাহিত নাই তো যদি জমে হাকে হইতো তলে। মানে আউতো সূর্যই আর নাকি অসর অক্ত শুরু হয়ে যাবে আসলে শুরু কখন হবে সেটা কোন ক্লিয়ার না যখন নাকি সূর্য কি হয়ে যায় হলুদ পড়ে তারা আসরের মুস্তরুক এটা আমাদের একটা দলিল বলছি আমি কথা বলছেন থাকে يعني وقت المستحب عادئ مره وقت المكروه شروعه جاء جي حين يتلو الفجر <سؤال> وان أبي قال حدثنا النحان قال حدثنا أبو أسامة عن أبي إشاب الفزري عن قاسم عن مجاهد قال كان يقال إن للصلاة أولا وآخرا فذكر نحو حديث محمد بن قزيل عن عامر شيئ عن وهو قال حدثنا أحمد بن معين والحسن بن صبان الوزار وأحمد بن محمد بن موسى معنا واحد قال حدثنا يحيى بن يوسف الأزرق عن سفيان عن علقمة بن مرسد بن سليمان بن عوريدا عن أبيان قال عن النبي صلى الله عليه وسلم ইনশ বললেন কারণ এই দুই দিন পর্যন্ত থাইকা এরপর পুরা উল অে আল্লা রসুলের সাথে শরিক হওয়া এটা খুব একটা কট সহজ ব্যাপার না জি হুকুম করলেন তো ফজরের নামাজ কখন একামত বলার জন্য মানে কখন বললেন যখন নাকি আব্রাদা আমা আই বৃদা এবং দ্বিতীয় দিন জোহরের নামাজ আমা আই বৃদার অর্থ হলো এই যে ঠান্ডা করার মধ্যে অনেক বেশি ঠান্ডা করলেন বেশি ঠান্ডা করে পড়লেন আর এই হাদিসটাও আমাদের দলিল বুঝে আসছে কারণ বেশি ঠান্ডা এক মেশাল পর্যন্ত মধ্যে হয় না জি ثم أمره بالعصر الصلاة فأقام والشمس آخر وقتها فوق كان ثم أمره فأخر المغرب إلى كبيل أن يجيب الشباب ثم أمره بالعشاء فقام حين ذهب سلس الليل ثم قال ساعد عن مواقية الصلاة وقال الرجل انا فقال مواقية الصلاة كما بينها هاي قال أبو عيسى هذا حديث أسم غريب صحيم فقد رواه الشعب عن علقات بن مرسد أيضا باب ما جاء في التقليس আল্লাহ এখান থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাতে মোস্তাহাব্বর বয়ান শুরু করে হয়ে গেল। এখন আওকাতে দিচ্ছে নার্সে শুরু করল ফজরে নামাজ থেকে শুরু করছেন দিনের শুরু নামাজ এবং এই সেলসেলায় ইমাম তিরমিজি দুইটা বাপ কায়েম করছেন একটা বাপ তো কারিসা পড়লেন ফিত্তাগলিস বিল ফজরি আর এর কয়েক লাইন পরেই অর্থাৎ একবারে ষষ্ঠম লাইনে পাঁচ লাইন পরে বাব আসতেছে আমি এখন এখানে একটা এজমালি কিছু কথা বলি সেই কথাগুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে এখান থেকে যত মানে নামাজের মোস্তাহাবের যত বয়ান আছে আর কোন বয়ান তোমার শুনতে হবে না সব সহজ হয়ে যাবে ইনশাল এখানে একটা বিষয় বুঝো বুঝো। যে এমাম শাহির রহমতুল্লাহলাক হলো সব নামাজ ই করে তাজিল শুধু এসা এসতেস না এসার নামাজ উনিও বলেন তাহিল করে পড়া আর আহনাফের মাসলাক হলো সব নামাজ তাহির করে পড়া মুস্তাহাব ইল্লাল মগরিব মগরীব শুধু তাজিল মুস্তাহাব আর বাকি নামাজ তাহির করে পড়া মুস্তাহ একটা বিষয় বুঝু তাহলে এমাম সাহি যে হার নামাজ কি করে পড়া মুস্তাহাব তাজিল এল্লাল আর তাকির করে পড়া তার নিকট মুস্তাহাব আর আমাদের আহনাফের মশলা হল হার নামাজ তাহির করে পড়া মুস্তাহাব ইল্লাল মগরীব তবে এখানে তাহির করা কিছুটা বিলম্ব করা তাহিরের অর্থ হলো কিছুটা একেবারে অর্থ শুরু হয়েছে সাথে সাথে না বরং কিছুটা বিলম্ব করা এখানে এমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম শাহির রহমতুল্লা পক্ষের যেদিন যেটা সেটা আমি বলতে পারি কি আসতেছে রায় যে নবী করিম সালাহসাল্লামের সাথে হজরত নামাজ হতো মুসল্লিরা নামাজ পড়তেন এরপর নামাজের শেষে মহিলারা ওইটা আগে চলে যেত এটা ছিল যে নবী করিম সালাম আল্লাহ রসুলের মসজিদে নবাবিতে মহিলারা নামাজে জামাতে শরীর আমি তোমাদের এখানে আরো একবার পিছনে বলছি কয়েকদিন আগে নিশ্চয়ই মনে থাকবে আল্লাহ রসুলের জমানায় মসজিদে নবাবি ছাড়াও মদিনায় আরো নয়টা মসজিদ ছিল কিন্তু মহিলাদের আগমন জামাতের নামাজে শুধু মসজিদের নবাবিত ছিল অন্য মসজিদের মহিলাদের আগমনের কোনো সবুদ কোন পুরুষ মসজিদ থেকে বাহির হবে না কেন যাতে করে মহিলা এবং পুরুষ একাত্র যদি বাহির হয় তাহলে রাস্তায় হয়তো দেখা হবে যাবে। তারপর একটা হেডমারা বলতেছেন যে যখন নাকি মহিলারা বাহির হইতোলা যখন নাকি ওই মহিলারা ঘর থেকে ঘরে যাওয়ার জন্য মোস্যে থেকে বাহির হইতেন তো চাদব দিয়া একবার লেফাফা হইয়া যেমন নাকি আমাদের এখানে আগে এখন তো মোবাইলের যুগ হইয়া আর চিঠি মিঠির আর যুগ নাই তোমরা তো চিঠি ভইলাই গেছো চিঠি কেমন হয় চিঠি একটা খাম আছে খামের মধ্যে একটা চিঠি ভরে আর চিঠিটাকে উপর থেকে খাম থেকে আটকায় দেয় দেখা যায় ভিতরে চিঠি কি দেখা যায় লেফাফার ভিতরে তো মহিলাদেরকে এই হাদিসের দ্বারাও বোঝা গেল যে আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে যে চেহারা এটা মহিলাদের অন্তর্ভুক্ত না পর্দার সতরের মধ্যে না তো এই হাদিসে তার লেফাফা হইয়া তারপর মসজিদ থেকে ঘরে আসতেন তো লেফাফা হইলে তো চিঠি তো বাহিরে লেফাফা তাকে একটু দেখা যায় না বুঝা গেল এমন চাদর পেচান পেঁচাই তো মাথা থেকে পা পর্যন্ত কিছুই তাদের অংশ কোনোটাই দেখা যেত এর মিনাল রেওয়ায় আর গালাস বলা হয় শোবে সাদে খাওয়ার পরে যে একটা অন্ধকার থাকে শোবে সাদে খাওয়া গেছে মানে এখনো জালাম লাইল রাত্রের একটা অন্ধকার অন্ধকার ভাব সেই ফল সব শোবে সাদে খাওয়ার পরের অন্ধকারকে কি বলা হয় গলাস তাহলে মায়ু ও রফ না মিনাল গলাস। পরেও গলাশ আছে। এর দ্বারা বোঝা গেল ফজর নামাজ শুরু হইতো কখন আবু বলে মানে এখানে হাদিসের এতে পারে আমি বাস এখন করব না যে খেয়াল রেখো মায়না পর্যন্ত শেষ মিনাল গলাস নেই খেয়াল আছে কি নেই সেখানে মিনাল গালাস তুই তারা কি মুরাদ মুরাদ হলো মহিলারা এমন ভাবে চাদর পেঁচায় আসতো এমন ভাবে চাদর পেঁচায় আসতো না আর এমনে মাঝার মধ্যে যদি রেওয়ায় আসো তাহলে এমনে মাঝার মধ্যে এই রেওয়ায় আসছে কিভাবে মায়না এরপরে এবার আসছে মিনাল গালাস এবার আসছে তানিমে রাবি বলতেছেন যে আম্মা জান আয়েশা মা রফ মহিলাদেরকে চিনা যাচ্ছে না বা তাদেরকে চিনা যাইতো না এর দ্বারা মুরাদ নিচ্ছেন যে গলাশের কারণে চিনা যাইতো না তার বোঝা গেল এই কলটা আয়েসার না এটা কি বলা হয় এদ্রাজের কি বলা হয় না। মানে আমি সেই বহাসের মধ্যে যাব না আমি বহাসে যাবো না করে ফেললাম তো করে ফেললাম মানে এই বহাস করার ইচ্ছা আমার নাই বুঝে আসছে কেন ইচ্ছা নাই এর একটা কারণ আছে কারণ হলো যে এমাম শাফি রহমতুল্লাহ এক তো দলিল দেবেন এইটা আরো কিছু দলিল যেমন পড়া বুঝে আসছে নামাজ কোন অক্বে পড়া আউ্বালে নামাজ পড়ার ফজিলাতের রেওয়া আসছে এই ধারাও ইমাম শাহির রহমতুল্লাহ এস্তদ্াল করেন আমির বিপক্ষে না আমরা আমি কেন আমি বলতে আহনাফের কথাই বলতেছি যে আহানের বিপক্ষে না অনেকে তাউজি করতে যে হাদিসগুলো বিপক্ষে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো রেওয়ায় বিপক্ষে না যত রেওয়ায় সাফি বয়ান করবেন সব আহানার পক্ষে চলে যাবে কিভাবে যাবে আমরাও বলি আমরাও বলি কি বলি যে এখানে সামনে আর দলিল পেশ করবে আহর রাজি আল্লাহমা ওনরাও গালাসের মধ্যে নামাজ শুরু করতেন আমরা সব আমরা বলি আমরা যখন নাকি প্রত্যেক নামাজের ফজিলাত আফজাল হলো আহ্বালে পড়া কোন সন্দেহ নেই কেন যেই নাকি আল্লাহর একটা হুকুম ওমমের হুকুম আছে কি হুকুম আকিম একটা নির্দেশ আছে যে শুরু হয়ে গেল ফৌরান ওই মোমেনের উপরে এসে গেল ওই বান্দার উপর এসে গেল আকিম ইসলাম হুকুম আসছে কি আসে না যেই জোহরের অক্স এসে গেল ফৌরান তার উপর এসে গেলো আকিম ইসলাম তার জোহর যে আসরে অপ্তর ফোর সাথে লেহাদা প্রত্যেক নামাজ প্রথম অত্যে পড়া এটা আওদায় এটা আমরাও বুঝবো বুঝ বলো এতক্ষণ যা বললাম সাহেব তার বিপরীত মনে হয় আসলে একটু ব্যাখ্যা দিচ্ছি পরে সব মিলে যাবেন সব মিলে যাব তবে কি হইলাপ একটা বিষয়ের মধ্যে যে ওয়াক্তের আউয়ালাত দ্বিতীয় অক্ের মধ্যে মনতাকল হয় কি হয় না হলো বিষয়। আমরা আহনাফরা বলি আউয়াল ওয়াক্তের ফজিলাত যদি কোনো কারণ থাকে বিশেষ কারণে দ্বিতীয় অক্তের মধ্যে মন্ততাকল হয় আর কারণ যদি না থাকে তাহলে দ্বিতীয় অক্তের মধ্যে মুনতাকল হয় না যেমন মগরে যদি আউ্বাল ওয়াক্তের ফজিলাতের দিকে মুনতাকল হওয়ার কোনো মজবুত কোনো দলিল না থাকে আর যদি দ্বিতীয় আউ্বাল ওটা বরকরার কিন্তু এটা ইলা ওক্তে সাহানি হবে এতটুকু কথা এবং সেই আউ্বাল ওক্তের ফজিলাত মুনতাকেল ইলা ওক্তে সানি হবে তিনটা কারণ কয়টা কারণে একটা হলো হকুল মুসল্লি আর লি হলো আর একটা এই তিনটা বিষয় এটা বুঝলে অনেক মশলা সহজ হবে নামাজ থেকে ধরলাম নামাজ যে ওয়াক্ত আসল তো আল্লাহর হকুমসল আকিম এখন আল্লাহর হক আল্লাহর হক আমার উপর চলে আসলো এখনই হকটা কি হক হলো এই যদি কি এখনই নামাজ পড়ো তাহলে আমার জন্য একটু কষ্ট এখনই আহ্বাল হক নামাজ পড়লে আমার জন্য একটু কষ্ট কারণ হয়তো আমি রাত্রে বেশি রাত্রে ঘুমাইছি হয়তোবা আমার রাস্তায় সমস্যা আছে হয়তো আমার বাড়ি দূরে আউ গলাপতে নামাজ শুরু করলে রওনা হইতে হবে ফদরে আগে দেখে শুভেচ্ছাদের আগে হয়তো আমি উঠতে পারি না আমার রাত্রে ঘুম ভাঙে না বিভিন্ন অজুহাত আছে বুঝে তাহলে যদি একটু বিলম্ব করে নামাজ পড়া হয় তাহলে আমি মুসল্লি আমার জন্য সুবিধা আর আউথে নামাজ পড়লে আমি পায় না বুঝে অন্ধকার হইলে চিন্তায় আমারে আমার ধরতে পারে দুঃশ্মন আমারে আক্রমণ করতে পারে এই ভয় আমার দুশ্মনের ভয় আছে, রাস্তা নিরাপদ না বা দূর আমি আইসা পুষতে পারিনা অথবা আমার ঘুম ভাঙ্গে না বিভিন্ন কারণ হতে পারে যদি একটু বিলম্ব করে হয় তাহলে আমি মুসল্লি আমার জন্য একটু রেখে আল্লাহর হক হলো একটু যখন নাকি লাগে। আল্লাহ হল ঘনী আর বান্দ হলো সব মোহতাজ তখন এই উসুলের ভিত্তিতে তখন কার হক মুকাদ্দ হক যে জয়ী বিচার কার পক্ষে হয় কবির পক্ষে হয় না কার পক্ষে হয় জয়াইফ এর পক্ষে হয় একজন শক্তিশালী একটা বাচ্চা মারামারি লাগছে বিচারটা কার পক্ষে যাবে বাচ্চার পক্ষে যাবে বড় বলবে যে তুমি কেন লাগে মারামারি করলা আর ওর কত ধমকা টমকা এর তাড়াই দেবে বিচার এরকম আল্লাহর হক এবং বান্দার হক যখন জমা হয় তখন মোকদ্দম হবে কার হক আল্লাহর হক না বান্দার হক আল্লাহ তো বনি আল্লাহ তো সবকিছুই এই আল্লাহর হক না বান্দার হক মোকাদ্দম এটা আল্লাহর হক আউবল ও কিন্তু বামদারাক বামদার জাইফ এই জন্য আউ্বলের ফজিরাত মুক্তের সানি হয়েছে এই জন্যই সেই থেকে আল্লাহ রসুল বলছেন আসফির পক্ষে যাচ্ছে সেটা হলো আর দ্বিতীয় যে হাদিসটা বললাম যেটা তিরমিজের মধ্যে আসছে যেটা সেহার সব কেতাবের মধ্যে আছে। সেটা হলো কওলি আর কৌলি আর ফেয়ালি যদি তারি হয় তাহলে দেখা গেল প্রথম আর দ্বিতীয় رواয়তের মধ্যে এই যে আল্লাহর রাসূল আল্লাহর রাসূল ফেল হলো আউওয়াল الوقت নামাজ দ্বিতীয় ওয়াক্তে আসফার করে নামাজ পড়ো আসফিরু বিল ফজর ফাইন্নাহু আযম লাযি কুল্লমা আসফর্তুম এক رواয়েতে আসছে কুল্লমা আসফর্তুম ফাহুয়া আযমুল আজরি যখন কুল্লমা আর কোনখানে আসফারতুম আর যেখানে আসবাহত আসছে মানা আসফারতু আজ আজরি যত বেশি সার তত বেশি কি হবে সব কারণ যত বেশি স্পার হবে মুসলের সংখ্যা বাড়বে তো জামাত বড় হবে সব জা হয়ে যায় এটাই মগার মুসল্লির হক তার আল্লাহর হকের সাথে লেহাজা মুহে সানি এসারের মধ্যে চলে আসছে এই জন্যই আল্লাহ সেইদিকে বোখারির রেওয়ার মাসুর থেকে রেওয়ায়ত আসবে কিন্তু হজের মধ্যে যে আল্লাহ রসুল ওক্ত সারা কখনো নামাজ নাই। তবে একদিন শুধু আল্লাহ রসুল মুসদালে মধ্যে ফজুর ওক্ত গলসের মধ্যে পড়ছেন এটা একটা মজবুত দলিল আমরা হানাফা পেশ করতে পারি আল্লাহনে বলতে আল্লাহ মুসদালে পড়তেন না বোঝা যায় কি যায় না আর আমাদের মধ্যে মুসদালে নামাজ আউ লাগতে পড়া মুস্তাফ বহাস আসবে সেটা ওই দলিলের দিকে আমি যাচ্ছি না ওই দলিল আমার দরকার কারণ আমি বলি যে নবিয়া করিম সেটা কি সেটা হলো এই যে আল্লাহ রসুলের জমানায় সাহাবাহ সবাই মসজিদের নবাবিত মানে যারা নাকি এখানে আসতেন বুঝে আসছে যারা আল্লাহ রসুলের আসতেন তাহার যদি আসতেন আর এটার নমুনা তুমি যদি আল্লাহ তোমাকে তৌফিক দান করে মদিনায় যদি কখনো যাও এই অর্ধবোধী আজ পর্যন্ত সেই নমুনা অন্য টাইমে মসজিদের নবাবী যেরকম ভরে আমার তো মনে হয় তাহার যদি টাইমে তার সাথে বেশি ভরে বান্দার হক নষ্ট হয় বান্দার কে আমি আর পারি না আমার ঘুম হয় আমার ঘুম হয় আমার ঘুম আসতেছে তাড়াতাড়ি নামাজ পড়ায় দেন বান্দার হক এখানে কিন্তু বান্দার হক তারাকির মধ্যে না বান্দার হাকির মধ্যে আউে নামাজ পড়ে কারণ সে তো বৈশে আসে আরো এক ঘন্টা আগে উঠছে এখন সে বিশ্রাম করবে তারাত্রীর নামাজ ফারেক হয়ে বিশ্রাম করবে এজন্য জন্য আহনাফে রমজান মাসে আমরা আহানাফরা রমজান মাসে আমরা ফজরের নামাজ কি স্পার করে পড়ি না গলাচে পড়ি এই জন্যই পড়ি কারণ যখন নাকি আউওয়াল মানুষ আউ্বলি খাই আমাদের ঢাকার মধ্যে বিশেষ করে সেহেরি খাই সবাই মসজিদে চলে আসে তখন মসজিদে চলে আসে এবং সব ঘোষণা করে সবাই বসেন ইনশাল্লাহ আরো ৪০ মিনিট পরে ফজর হবে তো কত চলে যে মাস পুরো চড়বো কত ঘুমাইব ফজুরই হতো না তাদের হক নষ্ট হয় কি হয় না তাহলে তাদের হক হক থাকে কখন যখন নাকি আউ্বালাক্তে নামাজ পড়া হয় তো আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের মসজিদের মধ্যে আল্লাহ রসুলের মসজিদের মধ্যে বান্দার হক আল্লাহর হক এর সাথে কোনো তারুস টকরাও হয় নাই আল্লা রসুল গলা সে নামাজ পড়াইছেন তো কোন অসুবিধা আছে এখানে বুঝছো বিষয়টা আর এর প্রমাণ এর প্রমাণ হলো নবী করিম সাল্লাই এর মদিনার যে বাকি নয়টা মসজিদ সেখানে স্পার করে নামাজ হচ্ছে শুধু মসজিদে নবাবী থেকে গালাসে নামাজ হচ্ছে কিন্তু অন্য মসজিদে এসফার্কে নামাজ হচ্ছে তার প্রমাণ তুমি দেখবা বুখারের মধ্যে আসবে যেহরের হয়ে গেল হজরের নামাজ আল্লাহরের সাথে পড়া এরপর কুবার মধ্যে তিন মাইল দূরে যায় দেখেন তারা এখন ফজরের নামাজ পড়ে তাহলে কি হলো তারা কি করে পড়তেছে। তার কোবার মধ্যে কি নামাজ হচ্ছে কখন সার করে হচ্ছে তাই তো এখানে গলস গলসের মধ্যে দেখেন কি হইত সেন ওখানে তো এই পরিবেশ ছিল না শুধু আল্লাহ রসুল্ল মসজিদ নবীতে বান্দার হক এর তাকলে নামাজ পড়া তাই আল্লাহ রসুল্লা আউবলক পড়াইছেন মশলাটাকে বুঝছো ক্লিয়ার এরপর আসো এখন একটা হক বললাম মুসল্লির হক আর একটা হক হলো আর একটা কি? হলো হক হক সলাত হইল এই যেমন আসরের নামাজ আসরের নামাজের পরে আর কোনো কি করা যায় না নামাজ পড়া যায় আল্লা হক আছে নামাজের হক এখন যদি তুমি আউ্ব আসল পড়ে ফেলো তাহলে হক সালাত নষ্ট হয়ে যায় হক সালাত আর হক উল্লাহ তার এখন এই তার হলো জয় হকুল্লাহ হলো কবি লেহাদা হক উদ্সলাত কি হলো গানে হয়ে গেল সেইটা তার জি হলো লেহাদা এখন আসরের নামাজ একটু কাদ্রে তাকিরো তাের অর্থ এই না যে একবার স্পেরার সংস্কৃতি আখির করো না সেটা মুরাদ না কাদরে তাখির করে পড়ো ইনশাল্লাহ এমন তিরমিজির সামনে যেখানে নাকি আসরের বয়ানে আসবে সেখানে আমি দেখাবো যে সেখানে সেই রওয়াজ দ্বারা আহানাফের দলিল হয়ে যায় আহনাফের প্রত্যেকটা আদি তারা দলিল হয় দেখাবো ইনশাল্লাহ তাহলে একটু বিলম্ব করে যদি পড়া হয় মনে করো ২০ মিনিট অত্ত হওয়ার ২০ মিনিট পরে নামাজ শুরু হয়েছে মাথা না আধা পর অত হওয়ার লগালগ নামাজ শুরু হয় নাই বরং আধা ঘন্টা পর নামাজ তাহলে এই আধা ঘন্টা পর্যন্ত যারা আসবে তারা এই সময় আসলে একটু একটু নফল টফল করতে পারব আধা ঘন্টা পর্যন্ত নবল পড়া কি পেল সুযোগ পেল এরপর আসো জহরের নামাজ জহরের নামাজ আহনাফের মাসলাক সহি বলা হয় না আহনাফের মাসলাক সহি বয়ান করা হয় না আমরা বয়ান করি আহানাফের মাসলাক হলো জহরের নামাজ তাহির করে পড়া মুস্তা আহনাফের মাসলাক হলো যে যদি গরমের সিজন হয় জোহরের নামাজ আর শীতের যখন আল্লাহ রসুল ঠান্ডা হইতো ইজা তোকে বাকি বুঝে আসছে কি করতেন আল্লাহ রসুল তা আসা হারু আর যখন নাকি প্রচন্ড গরম হইতলা আল্লাহ রসুল আমলে এটা কিভাবে যে গরমের কালে প্রথম টাইম যখন নাকি জোহরের ওক্ত হয়ে যায় তো প্রচন্ড গরম থাকে আর প্রচন্ড গরম এটা হলো আলামত হলো বিন ফাইহিদ জাহান্নাম আজাবের জায়গাগুলো নামাজ পড়তে নিষেধ করছেন সামনে আসবে বোখারের মধ্যে আসবে আলী আজকের আজকে বোখারের সবক হলে আজকে সবকের মধ্যে চলে আসবে জাহাজত আলী রাজি আল্লাহকে এই বাবুলের সেই যে জায়গাটার মধ্যে আজাব নাজল হয়েছে সেখানে আল্লাহ রসুল নামাজ পড়েছে দাঁড়াবানা ব্যবহার করব না যেখানে যেখানে নাকি মাঝহারে আজাব হয় সেখান থেকে তাড়াতাড়ি শরীরে দূরে সরে যেতে হয় তাহলে যে প্রচন্ড গরম ওখানে দাঁড়ান যাবে না ওখান থেকে হবে লেহাদা এর থাকা হইলো কদরে কি হয় এর করে নামাজ পড়াবে তো আর খোলাসা কালাম হল এই যে এই হকুল মুসল্লি বা হকুল ওয়াক বা যদি তারুজ লাগে তলে আউ্বল ওয়াক্তের ফজিলা ওক্তের সানের মধ্যে মন্তাকিল হবে আর যদি এর সাথে তারুজ না লাগে তাহলে যেমন নাকি এশার নামাজ সেখানে কি হবে আউ্ল কি বলার যেমন নাকি মাঘরেবের নামাজ সেখানে কি করতে হবে তাজিল কৈরা পড়তে হবে এই হলো মোটামুটি এখানকার খুলাসা করলাম ইনশাআল্লাহ এর দ্বারা আর কোন পরিসানি লাগবে না বাকি রেওয়ায়তের দ্বারা যদি দেখো আমি বলছি উসুলি হাদিস রেতে পারে কউলি ফেলে হাদিস তা আরুজ লাগছে তো কওলি হাদিস রাজু ابي قال <سؤال> حدثنا قتيبه عن ما ح قال حدثنا ابن قمي قال حدثنا معن قال حدثنا عن يحيى بن سعيد انمره حدثنها قال اننا رسول رسول الله الله عليه رسول الله صلى الله عليه وسلم دعى رسول الله صلى الله يوفا فتمامرو ان يسار متلففات ارسل بن رواده البخاري مد جي مروره هند ما يعرفنا من الغلطي فقال قتيبه متفق من طلب فيات فقيل بابن عمر وعن سنور فقيل بن ابي مخرومه قال اهو عيسى حديث عائفه حديثنا صحيح وهو لا يختاره غير واحد من اهل العلم عن الله منهم ابو بكر وقال بعض من التابعين به يقول الشافعي واحمد اسحاق يستحقون طبليس يصلى بالصلاه الفجر باب ما جاء في اسفاري في الفجر دي امادر دليل الباب جي فهو يقول حدثنا الناد قال حدثنا عباد بن محمد بن اسحاق عن عمرو بن عن محمود بن قال سمعت رسول الله صلى الله عليه وسلم جي بالفضل بالفجر فإنه أعظم للأجل وفي الباب عن أبي برهة وجابر وبلال وقد روى شعبت والصوري هذا الحديث عن محمد بن إسحاق ورواه محمد بن عجلان أيضا عن فإنه عن عاصم بن عمر بن قتلى আমাদের সাথে শুধু সফি না এমন মালিক রহমতুল্লাহ মসলক হলো আফজাল মুস্তাহ এমাম শাহি রহমতুল একটা তাওজি করতেছেন যে তাউজি টা খিলাফে দেখো অর্থ হলো যে এমন যেন না হয় যে ফজর নামাজ হওয়ার আগে ফজর পড়লাম মানে ফজর তুলোই ফজর জন্য একবার স্পষ্ট হয় তো ইস্পাত কুল্লা আসপারতুম এই কুল্লমা কি তর্জমা তখন করবেন আপনি সেখানে কি তাওজি করবেন বুঝা গেল এখানে